এবং গ্রুপ থিয়েটারের কাজই হচ্ছে এইটা গ্রুপ থিয়েটার কাজই হচ্ছে একটা থেকে আরেকটা চ্যালেঞ্জিং এবং রকম কাজ করার জন্যে ধরার জন্যে নিজেকে কিন্তু আমি মানে যেভাবে শুরু করেছিলাম তার থেকে অন্য জায়গায় পৌঁছতে পেরেছি বলে মনে হয় এই মাত্র কারণে আরো হয়তো দ্রুহ কাজ করার করতে পারতাম কিন্তু নানা ধরনের আমাদের যে লিমিটেশন আছে নিজেদের জীবনযাত্রার ধরন ধারণ হাফ পার্টাইম তারপর লেস দেন পার্ট টাইম হওয়া দলের চাপ অমুখ হ্যাঁ সমস্ত কিছু মিলিয়ে হয়তো ততখানি মানে যতটা স্বপ্নে ছিল ততটা ইয়ে করা গেল না কাজে রূপায়িত করা গেলো না সত্যজিৎ রায় একটা মিউজিক্যাল করছেন করছেন হ্যাঁ একটা অন্যরকম করলেন একটা ক্লাসিক করলেন একটা ওরকম করলেন মানে না ধরনের করলেন হ্যাঁ থ্রিলার করলেন আমার তো মনে হয় যে আমরা আমার থ্রিলার করতে ইচ্ছে করে আমি অনেকবার বলেছি আমার এখনো আমার ঘরের দলের ঘরে মিনিটস পড়লে দেখা যাবে যে আমার ওখানে লেখা আছে যে মতো নাটককে আমরা নতুন করে করতে পারি হ্যাঁ আমার গিরিশ ঘোষ করার ইচ্ছে হয় मैं चार देखना भीषण भाव मतलब लोक केटक मैं पन प्रथा क्यों आसबेंद नाटके पन प्रथाण्ड हमारे মতো ঘরে ঘরে সেটা নিয়ে নাটক নিয়ে আসলে এই এই যে অন্ধতা এর বিরুদ্ধে আমার মনটা বিদ্রোহ করতে চেয়েছে ছিল কালি ফর্মের দিক থেকে কি ফর্মের দিক থেকে কি কন্টেন্টের দিক থেকে আমি বেশিরভাগ সময় চেয়েছি যে যতটা পারা যায় হয়তো কন্টেন্টের দিক থেকে ততটা নি অনেক সময় হয়তো পারিনি একই কথা হয়তো বারবার এসছে হয়তো মহাকালী বাচ্চা কিংবা রাজরক্ত একই রকম অস্বত্থ হয়তো তার খানিকটা অন্যরকম বাচ্চা বিসর্জনে হয়তো অনুযায়ী গেছে কিন্তু আমি চেষ্টা করেছি এই ব্যাপারটা আমাদের চিরকালই নতুন জিনিস আকৃষ্ট করে বেশি এবং আমি ঈশ্বর কে ধন্যবাদ যে আমি নিজে নাটক সেই জন্য ওই নিজের মাপে খাপে খাপে আমাকে যতখানি ধরাবে ততখানি করবো হ্যাঁ আমি বলবো যে অজিত যেরকম ব্রেক করেছে এরকম ব্রেক্ট করেন ওই নিজের মাপে ধরাবার भलो जी भलो पारिरा जगह एकदम विश्व करीना पौछते छोटो कोरे नहीं आसब ना एक्सटेंड ना करते फेल करब से भी अच्छा जर जनर ब्रेकटर जो शह गलो युद्ध नाटक का करी शह गलो युद्ध नाटक अशोक के ट्रांसलेट करते अशोक ट्रांसलेट कर কিন্তু ট্রান্সলেট করতে গিয়ে নিয়ে আমার কাছে দুটো ফাইল রয়েছে দেখতে পারে যে তাতে কি সস্তা হয়ে গেল পুরো ব্যাপারটা বাড়ামি আমি বললাম না একটা শব্দ পাল্টানো পাল্টাবো না একটা শব্দ পাল্টাবো একটা কোনো মজার জিনিস আনবো না বাড়তি একটা কোনো কিছু করব না ঠিক যেভাবে ব্রেকটা আছে ঠিক সেইভাবে করব নাও লেটমি ট্যাকল হ্যাঁ করে কিন্তু আমি সয়কাল জুতিটা করেছি আই চেঞ্জ নাথিং একমাত্র টেলিস্কোপ ইং দ্য লাস্ট সিন হ্যাঁ আই হ্যাড টু ডু ইট কত লেং এবং আমার মানে ফ্যাসিলিটিস অভাবের জন্য চার ঘন্টা নাটকের হ্যাঁ আর তাছাড়া অনেক প্রস্তুত করা যায় নিজেদের ডিরেক্টর হিসেবে যদি এই ধরনের মানসিকতা থাকে কিন্তু আমাদের লক্ষ্য করি সেটা একদমই নেই নিজেকে রিপিট করা আপনার ছিল না এবং অনেকদিন অব্দি সত্যি অন্যদেরও একটা লিডারশিপ ব্যাপার ছিল যেটা আপনি বলেছেন কোন পয়েন্টে কিন্তু একটা পয়েন্টে তো আমরা গিয়ে দেখলাম যে কারণে হোক যারা শুরু করেছিল প্রত্যেকে সবাই ছেড়ে এবং এটা কবে হলো কোন সময় যদি একটু বলেন তখনই কি আপনি পুরো দায়িত্বটা নিলেন যেটা বলেছেন যে নানিক থাকতে কাটিংটা ভালো করে একজন হয়তো ওইটা ভালো করে হ্যাঁ আমার পরিচয়টা একজন অন্যরকম হিসেবে ছিল কেউই কিন্তু আউটস্ট্যান্ডিং কোনো ক্ষেত্রেই আমরা ছিলাম मैं लो प्रोफाइल मैं लो प्रोफाइल मेनटेन चल सब समय पर कल हो এই লো প্রোফাইল মেনটেন করে থাকাটা আমার একটা স্বভাবজ ধর্ম সেটা পরি সংসারেও পরিবারেও বাড়িতে কর্মক্ষেত্রে তার অনেকে আমার ঘাড়ে হাত দিয়ে কথা বলতে সাহস পায় ইয়ে আলাদা একটা ডিস্টান্সিং একদম সেটা করিনি কোনো কালেই তো থেকে তাই এবং আমি জোর করে কোনো দিন কিছু আগ বাড়িয়ে পেতে চাইনি কোনো দিন না কোনো ক্ষেত্রেই যেটুকু এসছে যেটুকু এসেছে সেটুকু নিয়েছি কিন্তু আগ বাড়িয়ে তার প্রস্তুতি যেকোনো জিনিসই হোক যার জন্য যতটুকু করে সরিড আমার কাজের ভিত্তিতেই করেছি এইটুকু এটা যত কমই হোক যত খারাপই হোক তার জন্যে কি হয়েছে কেউ আমার নিজের পর একটা কনফিডেন্স থাকে তাহলে এইটা আমি জানি হ্যাঁ এইটা আমি জানি কনফিডেন্স এটা ঠিকই যে দলের মধ্যে আমার নিজে মানে আমার সাহায্য করেছে ওই মানে সংগঠকের যে ক্ষমতা দরকার সেটা তেমন ভাবে সব দিক থেকে এবং বিশেষ করে থিয়েটারের দলে তার শিল্প সম্পর্কে ভাবনা চিন্তা তার একটা স্বপ্ন দেখা হ্যাঁ আবার এদিকে সেই অনুযায়ী সংগঠনটাকে সাজিয়ে নেওয়া তৈরি করা এই সব দিক মিলিয়ে যেত না হ্যাঁ সত্যেন বাবু এক মানে এমনক্টর একদিন তুমি এতটার সময় আসছো ভাবা যেত না কিন্তু সত্যেন না বলছেন বলে চিনুবু মাথা রইল এটাই কিন্তু না সুতরাং টোটাল অর্গানাইজেশনটা কি হবে তার কনস্টিটিউশন তার লোগো তার নাম হ্যাঁ তার সমস্ত কিছু তারা সে ব্যাপারে এবং তারা জায়গা ছাড়তে তখন জন্য অর্গানাইজেশনের পুরো ব্যাপারটা সেক্রেটারি হয়তো একটু ছিল প্রথম বছর অজয় ছিল কিন্তু প্রথম বছরে অজয় ব্যাস আস্তে আস্তে কেটে পড়ল হ্যাঁ এবং আমি মহেশ এরাই চাল গায়ে খাটার কাজ ঘোরাফেরার কাজ করতেশনের আমাকে দেখতে হতো এবং দ্বিতীয়বারে আমি নিজে সেক্রেটারি হয়েছিলাম কিন্তু তারপরে একটা কমেন্টের পরে আমি আজ কোনোদিন ঠিক করলাম অফিস গেলার হব না আমি সেক্রেটারি হয়েছিলাম আর আমার ওই সমস্ত পেপার ঝকঝকে রাখা ইয়ে করা প্ল্যান করে কাজ করা ইয়ে করা খুব ছিল সত্যবাবু এক কমেন্ট করেছিলেন যে একই লোক যদি বিবাহবাবু একই সঙ্গে ডিরেক্টর আর ইয়ে দুটোতেই এত আছে মানে এরকম লোকের থেকে মানে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এরকম এই কথা যেদিন শুনলাম আই ডিসাইডেড হ্যাঁ হ্যাঁ আর কোনোদিন কোনো অফিস বেড়া হবে না আমি শুধু ডিরেক্টর থাকি কিন্তু হবে না সমস্ত কিছুই অফিসিয়ার সমস্ত কিছুই দেখতে হতো করতে হতো সুতরাং সেই জায়গায় অর্গানাইজেশনে আমাকে জায়গা প্রথম থেকে সবাই ছেড়ে বাধ্য হয়েছিল ছেড়ে দিয়েছিল কারণ আর যোগ্য ছিল না আমার কাছাকাছি আসার এক নম্বর হচ্ছে আমরা ডিরেক্টর নাম দেবো না লোহিত হয় না ছেলেরা তো বাইরের লোককে যাই বলি ও ঠিকই বলছে যে কে কি কাজ করছে কে বিভাষা কতটা দেখালেন তারপরে জয়েন্ট হলো ছায়ালো আমি আর চিনু করলাম নাম ছিল চিনু ছিল হ্যাঁ আমার সঙ্গে জয়েন্ট ডিরেক্টর মনে করছে নিশ্চয় আপনার হ্যাঁ কিন্তু বেসিক যে প্ল্যানিং এবং তার যে মাউন্টেইটা তার যে নাটক কিংবা একটা যে কোনো শিল্পকর্ম করতে গেলে তার যে কি বলবো কনস্ট্রাকশনটা কাজটা হ্যাঁ তার করতাম যার জন্যে আস্তে আস্তে অন্যরা ওদের ভূমিকা এটা কোনো আমাদের এই বাকিরা যে সরে পড়লো একমাত্র নিমাই ছাড়া কোনো বিক্ষোভ থেকে নয় কিন্তু মানে জাস্ট ন্যাচারালিয়ে খসে পড়া যায় এবং আমি সেটা কিন্তু কি বলবো শান্তিপূর্ণভাবে রক্তাক্ত কিছু নয় হ্যাঁ কু নয় নর্থ কু হ্যাঁ খুব শান্তিপূর্ণভাবে আস্তে ব্যাপারটা এসে গেল আমি দেখলাম যে এভরি যেটা আপনি নিজেও বললেন একটা আপনারা কলকাতা নাট্যকেন্দ্রের কনসেপশন বা কোন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল তাদের ক্ষেত্রে কলকাতা নাট্য কেন্দ্র যে আমরা কিছু করতে পারছি না ওটার মধ্যে গিয়ে হতে পারে এবং কি আপনি বিশ্বাস করতেন্টিস এসে আসলে কি আমরা তো অনেক সময় যেটা আমার এই থিয়েটার সম্পর্কে এখন যেটা আমাদের নিজেদের হয় কি হয় না এটোটা ফ্লপ করে আবার একটা নাটক ধরে আবার এটা কলস যায় আবার বাসে করে মাল তোলা হয় এক গোডাউন থাকে সেখান থেকে ঠেলাতে মাল আসে পরে এরা ট্যাক্সিতে যায় এই যে অভ্যাস চলেছি কখনো কোথাও দাঁড়িয়ে করছে তাদেরও যখন আমি জিজ্ঞেস করেছি গত বছর তিন বছর আগে যে তোমরা কিভাবে ফেরার ওই তো পাচ্ছি না ইয়ে পাচ্ছি না একাডেমি যদি একটা ডেট মানে কোনো নতুন ভাবনা চিন্তা নেই কোনো কিছু নেই যে আমি বলছি যে এভাবে হবে না আর থিয়েটার আর একটা নতুন দলকে আমরা যখন ধার করেছি মহেশের ঘড়ি বাঁধা করেছে গিয়েছি টাকা জোটেনি হ্যাঁ থিয়েটার বক্সব করেছি প্রত্যেকে একশো দুশো করে টাকা ধার দিয়েছি ব্যবসায়ী বন্ধু আছে সকালবেলা তার বাড়ি দিয়ে বসে আছি সে টাকা দেবে হ্যাঁ এরকম সব কাজ করে আমরা থিয়েটার করেছি এরকম ভাবে ফান করে করে থিয়েটার করেছি সেই জায়গায় এত মানে কস্ট হচ্ছে তিন হাজার তিনশো টাকা মতন একটা কষ্টা বিসর্জনের হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে একটা একটা গ্রুপ তৈরি করার কথা ভাবতে পারে কি করে করবে একটা আমি করি তখন আমার দলের খরচা করার আমি একটু পরের দিকে ল্যাভিশ হয়ে গিয়েছিলাম যা চাই যে ধরনের প্রোডাকশন এই চাই ওই চাই এই চাই আবার একটা জিনিস হলো না আবার পাল্টে নিয়ে হ্যাঁ এটা আমার স্বভাবে এসে গিয়েছিল ল্যাভিশনেসটা তো যার জন্যে আবার টাকা উঠে এসছে টাকা উঠে এসে এখন কত ব্যাঙ্ক ব্যালেন্স লাখানের টাকা এই জায়গায় এসেছি এমন কথা হচ্ছে আমরা যারা শুরু করেছিলাম করে এই জায়গায় এসে পৌঁছেছি তারা এখনো করে খাচ্ছি কারণ লাগে প্রাপ্তিও বেড়েছে হ্যাঁ আগে একটা শো যত মার্জিন থাকতো আমার এখন অনেক বেশি থাকতো আগে আমি গ্রাজ রক্ত টাকা শো করেছি এখন আমি মিনিমাম চার টাকা শো করি আর নিজেদের শো হলে টাকা কষ্ট আর অন্য সহলে সে বাস ভাড়া দিচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা করছে আমি চার টাকা পাচ্ছি আমার দু হাজার টাকা নেটলাম সুতরাং টাকাটা আমি আমার ঘরেও আসছে বেশি আমার এখানকার সত্যি কোনো শর্টফল পরে সেটা আমি ওইটা দিয়ে ম্যানেজ করছি সেই জায়গায় দাঁড়িয়ে যখন একটা নতুন দল উঠতে চায় মানে স্বপ্ন দেখে তখন আমি তাদের সবসময় বলি যে এ হবে না আর ওই জায়গায় যাওয়া যাবে না আর আমাদের ফলো করো না আমরা বৌরুপি অলটিজি নান্দিকার দেখে এসছি আমাদের দেখা আবার তোমরা আসছো একই পথ বন্ধ হয়ে গেছিল আমরা আবার আরম্ভ করছি নতুন করে প্রশ্ন করো সেই কথাটা আবার যদি করতে চাও শেষ করতে চাও হ্যাঁ কথাটা কি হয়েছিল একটা প্রতিবাদী যে প্রশ্নটা করলেন ওইটার উত্তর আপনি বললেন সেটাই আমি বলছিলাম যে কিছুটা কথা তো আমি বললাম যে আমরা কখনো গ্রুপ থিয়েটার সৃষ্টি হয়েছিল একটা চিন্তা থেকে এবং সেটা তো তখনকার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দানিয়ে শিল্পীরা যা ফিল করেছিলেন যে এখন আমাদের কর্তব্য এইভাবে করা কাজটা তেমনি শুরু হয়েছিল সেটা তো আজকে উনিশশো সাল সালে সালে তো সেই বাস্তব অবস্থা নেই সেটা তো ভাবতে হবে আমাদের কিন্তু আমরা কি আমাদের থিয়েটার করার কায়দাটা তো পাল্টাইনি থিয়েটার গ্রুপ গুলোর কম্পোজিশনের কায়দাটা পাল্টাইনি আমাদের থিয়েটার করার সমস্ত সারা বর্ষ পাল্টাচ্ছে দ্রুত গতিতে সারা পৃথিবী পালটাচ্ছে হ্যাঁ অথচ আমরা এক রকম ভাব এটা অনেকে বলতে পারে আমরা চরিত্রটা বজায় রেখেছি কিন্তু এটা চরিত্র বজায় রাখা নয় এটা মানে চরিত্রহীনতাই বলবো এক ধরনের কারণে ঠিক এই ঘটনা ঘটেছে ক্ষেত্রে যে নতুন ভাবনা চিন্তা এসছে সত্যজিত্রায় পরে সত্যি সত্য এর পরে মৃণালসেন তৃণালসেন আসার পরে একটা বিরাট বন্ধার সময় গেছে তারপর আবার বহুদিন পরে আবার কিছু নতুন কাজকর্ম হচ্ছে এবং শুধু আমাদের এখানে নয় দক্ষিণে হচ্ছে হিন্দিতে হচ্ছে এবং সেটা খুবই একটা সারা ভারতবর্ষ এবং এটা এখন মনে হচ্ছে যে ভারতবর্ষ অত ফিল্মের ক্ষেত্রে দেখতে গেলে মনে হয় যে আমাদের ফিল্ম যারা করছেন তারা অন্তত ভারতবর্ষের লোক কিন্তু পশ্চিমবঙ্গের থিয়েটারের লোকদের মনে হয় যে ওরা ভারতবর্ষের লোক নয় আর ভারতবর্ষের যে এগিয়ে যাওয়া মানে এগিয়ে যাওয়া আমি অনেক দিক থেকে বলছি মানে আমি বলছি যে ভারতবর্ষ রাজনৈতিক ভাবে এগিয়ে গেছে মুখ তা নয় অগ্রগতি সেই হিসেবে না কিন্তু আমি টেকনোলজিক্যাল অ্যাডভান্স হয়েছে সফ মানে রকম সফিস্টিকটেড মিডিয়াম এসেছে নানা রকম মানে লোকজনে চাহিদা বেড়েছে তারা নানা জিনিস এক্সপোজ হচ্ছে তাদের অন্য রকম লাইফস্টাইল চেঞ্জ হয়েছে সব কিছু হচ্ছে কিন্তু আমরা আমাদের থিয়েটারটা পুরোনো ধরনের আঁকড়ে ধরে পড়ে আছি এইটা আঁকড়ে পড়ে আছি একটা কারণে যে আমরা কখনো চাইনি যে আমাদের স্ট্যাটাস ডিস্টার্ব হোক কারণ অন্তত এক একটা নাটকের ইমেজ আছে হ্যাঁ সেইটা কেভি এখন হারাতে চাইছে না নতুন পথ কাটতে গেলে আমি নিজেকে দিয়ে বুঝি যে আমি জানি যে কি করে আবার হয়তো এই নতুন অবস্থার সঙ্গে লড়াই করা যায় আটকে গেছি সেটা আমার দ্বারা হবে না সুতরাং সেই ক্ষেত্রে আমি কি চাইবো আমি চাইব বাবা ঠিক আছে যেটা থাক অন্তত সেটা থাক সেটাকে ডিস্টার্ব না করি হ্যাঁ এই মানসিকতা থেকে পুরো ব্যাপারটা এসছে যার ওই আমরা মানে বছরের পর বছর দেখেছি কি করে একটা থিয়েটারের লোক কি করে থিয়েটার থেকে সরে যায় কি করে থিয়েটার গ্রুপগুলো গুলো সম্ভমিত্র রবীন্দ্র ভারতীর কয়েকটা চ্যাংড়া ছেলে সরি ফর দ্যে দাঁড়ায় তো এই হলো বহুরূপী আজকে নান্দিকারে আপনি ভাবুন আমাদের সময় নান্দিকারে অদিতেশ বন্দ্যোপাধ্যায় অসুখ বন্দ্যোপাধ্যায় পবিত্র সরকার সেনগুপ্তি প্রত্যেকটা তো এইটা কি আমরা দেখবো না কেন এমন হচ্ছে আমরা খালি বলবো যে হ্যাঁ আবার ঠিক আছে আমার দলে আমি তিনটে ছেলে চলে গেলো আজকে একটা ছেলে চলে ভাবা হোক লেটস থিঙ্ক যে হাউ টু ওভারকাম দিস ক্রাইসিস বেশিরভাগ ছেলে ইনক্লুডিং অশক্তি বললেন আবার যদি একটা শেষ চেষ্টা করলে হয় না বিশ্ব আবার যদি আমরা মানে যে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি পারবেনি মানে আমার কোন কি রকম অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা চলছি এবং আমি বলছি আপনাকে শুধু ক্ষেত্রে। আমরা অন্তত পশ্চিমবঙ্গে খুব আনফর্চুনেট যে আমাদের রাজনীতি আমাদের অভাব আমাদের অনাধুনিকতা আমাদের মানে ব্রিটিশার্সরা যে বাঙালি জাতকে একটা কেরানির জাত তৈরি করে গেছে এটা ফ্যাক্ট ইংরেজের ইংরেজদের কাছ থেকে যে রকম ইংরেজদের কাছ থেকে যেরকম ইংরেজি শিক্ষাটা আমরা আগে পেয়েছি তার সুফল ইংরেজি আমলে ভোগ করেছি এখন স্বাধীন বর্ষে কিন্তু উল্টোটা হচ্ছে যার জন্য আচ্ছা প্রতিবাদী আপনাকে কোন দলেই নেই হিন্দি দলেও আমরা তাই দেখছি একজন দুজন কেউ আছেন তার ফলে কোন প্রস্তুতি সেরম হতে পারছে না যে ছিল তারপরে কিন্তু এবং পৃথিবীর সর্বদেশে এটা আছে একটা প্রফেশনাল আছে তাতে থিয়েটারের দায়িত্ব হচ্ছে রেপিটারি কনসেপ্ট থিয়েটার যে প্রফেশনাল থিয়েটারে যত রকম লোকজন আছে অডিয়েন্সে সকলকে সার্ভ করতে হবে ইটস আ আমার বা আইডিওলজিক্যালি ইটস আ সেকেন্ড গ্রেট তাতে একজনরা একটু রাজনীতি চায় সব রকমেন্স পিপল এবং এই দুটো কিন্তু টোটালি আলাদা থিয়েটার পৃথিবী যে কোনো দেশে দুটো থিয়েটার প্যারাল হিসেবে থাকতে পারে আছে পৃথিবীর সব দেশেই আছে আমাদের দেশে এই দুটকে আমরা জড়িয়ে মিশিয়ে একটা ব্যাপার করার চেষ্টা করলাম অর্থাৎ একটা সময় বহুরূপে এসে বলল যে আমরা ভালোভাবে ভালো থিয়েটার করবো এটা সে বলল সেটা করতে গেলে আপনাকে প্রফেশনাল থিয়েটার করতে হবে সেখানে আপনি এই থিয়েটার করতে পারেন প্রফেশনাল থিয়েটার করার মতো ট্রেনিং জাস্ট ফিজিক্যাল ট্রেনিং পাওয়ার নেই সফট থিয়েটার করার জন্য প্রফেশনাল থিয়েটার করা করতে হবে এবসলিউটলি থিয়েটার ফর থিয়েটার সে থিয়েটার তো না মিন করতে কম্পো শেডিউল মিন করতে যে পেশোন ভালোভাবে থিয়েটার করে যে আমরা ভালো করে থিয়েটার করব ভালোভাবে ভালো থিয়েটার করব তাকে উনি নাম দিলেন সব থিয়েটারে ক্লিয়ার এই কথাই ভালোভাবে যে বললে করতে হয় তাহলে আপনি একটা আইডিয়ালিস এই কনফিউশন আমাদের তখন থেকে আসতে শুরু করতে করতে আজকে একটা খুব ক্লিয়ার জায়গা বেরিয়ে গেছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ন্যাশনাল স্কুল অফ কিন্তু ন্যাশনাল কোনো দিন আল কাজি আল কাজির যাবতীয় পুরনো স্টেটমেন্ট লেখা আমি খুব সিনসিয়ারলি করেছি কোনো দিন সোশ্যাল চেঞ্জ সোশ্যাল মরাল রোল আছে থিয়েটারের অ্যানালিটিক রোল দিন আল কাজ বলেন দিন বলেননি টোটালি কমিটেড টু গুড থিয়েটার কোনো গন্ড বলছে না এবং তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামার দায়িত্ব যে মুহুর্তে নিলেন ন্যাশনাল স্কুল লোকেরা প্রফেশনাল থিয়েটারে টোটালি কমিটেড মনোহর সিং ওয়ার্ল্ড থিয়েটারের ইতিহাস জানে না আমি গুড এন্টারটেনমেন্ট দেবো সিরিয়াস মেবি সেখানে বাংলা থিয়েটারের একটা বেসিক পলিটিক্যাল বায়োডিওলজিক্যাল একটা কমিটমেন্ট প্রথম থেকে রয়ে গেছে যে আমরা সমাজ সম্পর্কে কনসার্ন দেশ সম্পর্কে কনসার্ন রাজনীতি বেশি আছে কলকাতার হাওয়ায় দিল্লিতে কোনোদিন কোন রাজনীতি ছিল না দিল্লি শুভ বললেন বলে অন্য কাজ করবে। সৎ থিয়েটার ভেরি রাইট যে ভালো থিয়েটার ভালোভাবে করা আর থিয়েটার অনেস থিয়েটার করা ও দুটো এক নয় কিন্তু উনিও দুটোতে এসছে নন করে